বাংলা ামালিকুমতুল সম্মানিত দর্শক শ্রোতা আমরা ভাবে। রমাদান এবং সিয়ামের বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করে আসছিলাম আজকের এই পর্বে আপনাদের সামনে আমরা রমাদনের যে মকসাদ বা লক্ষ্য সেটি হলো তকুম তাত্তাকুন যাতে তোমরা মোত্তাকি হতে পারো পরেজগার হতে পারো সতর্ক হতে পারো রক্ষা করতে পারো ইত্যাদি যে একটা বিশেষ লক্ষ্য হচ্ছে আমের সেই বিষয়টির উপরে ইনশাআল্লাহ বিশদ আলোচনা করব। সেই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমাদের এখানে বেশ কিছু সম্মানিত মেহমান উপস্থিত হয়েছেন তারা দিনে বিদ্যায় এবং শরীয়তে জ্ঞানে অত্যন্ত পারদর্শী আমার ডানে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ আমার সম্মুখে বাম দিকে রয়েছেন শেখানী আমি আপনাদের সাথে পরিচালক হিসাবে যিনি উপস্থিত রয়েছি মুসলিহদ্দিন সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা কোন সাওমের যে এত কার্যক্রম না খেয়ে থাকো পান না করে থাকো সারা দিন এত বিধি পালন করো এত সতর্ক থাকো কোরআন তেলাওত করো রাত্রি জেগে সালাত আদায় করো এত যে কার্যক্রম এর লক্ষ্য কিন্তু তাকুয়া লাল্লা কুম তার তাকুন আমি আমার শেখ ইউসুফ আবদুল মজির সাহেবকে তাকোয়ার উপর একটা আলোচনার সূচনা করার জন্য অনুরোধ করছি আল্লাহ সিয়াম সাধনা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এবং এ লক্ষ্য আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে সিয়াম সাধনা পালনের মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে সক্ষম হবে আর তাকোয়া এমন একটি গুণাবলী একজন মানুষের সম্মান আল্লাহর দরবারে নির্ধারিত হয় তাকওয়ার মাধ্যমে তো তাকুয়া মমিনের তাকোয়া অর্জন মমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং সেই লক্ষ্য অর্জনে সহায়ক হয় রোজা আর তাই রোজা আমাদের এত গুরুত্বপূর্ণ এ বাদত তাকোয়া মানে হচ্ছে আল্লাহর ভয় তথা আল্লাহ আল্লাপের হুকুমগুলো নির্দেশগুলো পালনে সচেষ্ট হওয়া এবং নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার অনুপ্রেরণা লাভ করা আল্লাহ সিয়াম শাহাদনার রমজানুল মুবারকের এই মাসে নির্দিষ্ট সময়ের জন্য যা হালাল খাবার হালাল পানীয় হালাল স্ত্রী সম্ভোগ হালাল স্ত্রী সম্ভোগ করা একটা সম্পূর্ণ হালাল এই হালাল কাজগুলোকে আল্লাহর নির্দেশে যখন সে হারাম করে দিতে পারে এবং সেটা দীর্ঘ তিরিশ দিন সিয়াম শাহনা পালনের মাধ্যমে সে প্রমাণ করে যে উদ্দেশ্য পাকের হুকুম মেনে চলা আল্লাপাকের হুকুমে যা জীবনের সবচেয়ে বড় আকর্ষণ খাবার সবচেয়ে বড় আকর্ষণ জীবনের ও পান পিপাশা যখন গলা শুকিয়ে যায় তখন পানির প্রতি মানুষের কিরকম আকর্ষণ ঠিক তেমনভাবে যুবকের জন্য যার শরীরে দুর্বার যৌবন রয়েছে তার জন্য তার স্ত্রী ভোগ করা কতটা আহ আকর্ষণীয় এবং কতটা প্রয়োজনীয় কিন্তু এই সমস্ত কিছুকে আল্লাহর নির্দেশে যখন সে দিনের বেলায় বর্জন করতে পারে নিজের জন্য হারাম করে পারে তো যা আল্লাহ মোহারামাত বলে ঘোষণা করেছেন জিনা ব্যবচার মিথ্যা কথা বলা মদ্যপান করা এবং আমার জীবনের যে সমস্ত কার্যগুলো আল্লাপাক সব সময়ের জন্য হারাম করেছেন তা থেকে বিরত থাকা সেটা তো যে সাইম রোজাদার তার জন্য তো সহজ হবে শেখ ইউসুফ আব্দুল মুজিদ কোরআন একেমে আমার সংক্ষিপ্ত ছোট্ট গণনায় দুই শত আটান্ন বার এসেছে তাকোয়ার সাথে সম্পৃক্ত শব্দগুলা তাকোয়া শব্দটি সতেরো বার তারপরে তাত্তাকুন শব্দ উনিশ বার এত্তাক একাত্তর বার আলমোত্তাকেন ঊনপঞ্চাশ বার আর ইয়াক আঠারো বার এভাবে তাকোয়া এতবার এসেছে এই তাকোয়াটা এতই গুরুত্বপূর্ণ এতই জরুরি জিনিস মানুষের জন্য এই তাকোয়ার একটু শাব্দিক ব্যাখ্যা একটু ইত্যাদি আকর্ষণ করতেন অর্থ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহাবাদ আল্লাহ রবীন্দিন ইসলামের যেগুলি মৌলিক বিধান দিয়েছেন ইসলামের যে মূল রোকন স্তম্ভ তার মধ্যে একটি হল সিয়াম রমদান মোবারক মাসে রোজা পালন করা তো এই রোজা কোন সন্দেহ নাই এটি আল্লাহ রাবুলি আলমিনের নৈকট্য অর্জনের একটি বড় আবাদত তবে এ আবাদত পালনের মধ্য দিয়ে মানুষ আরো অনেকগুলি বৈশিষ্ট্য অর্জন করতে পারে অনেকগুলি ভালো গুণ অর্জন করতে পারে সেগুলির মধ্যে যেটি আল্লাহ রাবুলি আলমিন নিজে উল্লেখ করেছেন আল্লাহ তোমরা তাকুয়া এ বৈশিষ্ট্য এ গুণটি অর্জন করতে পারবে যদি এ রোজা তোমরা সঠিকভাবে পালন করো তো তাকুয়া শব্দটি আমাদের কাছে আসলে নতুন কোনো নয় এবং অপরিচিত নয় আমরা যখন কোরআনুল করিম খুলি শুরুতেই পেয়ে যায় হুদাল্লিল এ কোরআন হল যারা যারা মুক্তির অধিকারী তাদের জন্য এ কোরআন হলো হেদায়ত সরুপ সেখানে আল্লাহ তুলে ধরেছেন। তো তাকুয়া এর সংজ্ঞা এর ব্যাখ্যা শাব্দিক এর ব্যাখ্যা ও সংজ্ঞা গিয়ে মুফাসিরিনী কেরামগণ বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন পদ্ধতিতে তারা এর ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এর সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা আমরা এই স্বল্প সময়ের মধ্যে জানার চেষ্টা করব। যে তাকুয়া শব্দটি এসেছে। তো এই দৃষ্টিকোণ থেকে তাকওয়ার সংজ্ঞা অনেকে দিয়েছেন যে আংতা আসলে তাকুয়া এই ধরনের বড় লেবাস গ্রহণ করলে যে তাকুয়া অর্জন হয়ে যায় তাও বলা যাবে না আবার অন্য কোন একটা বড় ধরনের সার্টিফিকেট অর্জন করলে যে তাকুয়া হয়ে যাবে তাও বলা যাবে না বরং আমি এবং আল্লাহর আজাবের মাঝে একটা আড়াল তৈরি করে নেব যেই আড়ালের মাধ্যমে আল্লাহর আজাব থেকে আমি বাঁচতে পারবো তবে এই আড়ালটা আবার কি জিনিস আল্লা রা আলমিনের যে নির্দেশগুলি সেগুলি পালন এবং নিষেধগুলি থেকে বিরত থাকা এর মাধ্যমে একটা আড়াল তৈরি হয়ে যাবে যার দ্বারা আমি আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবো তাই আমরা তাকুয়ার সংক্ষিপ্ত সংজ্ঞায় আমরা বলতে পারি মাত্র দুটি জিনিসের নামে হলো তাহলে তাকুয়া একটি হলো আল্লাহ ও তার রাসুল সাল্লা সাল্লাম যেগুলি নির্দেশ দিয়েছেন সেগুলিকে পালন করতে হবে দ্বিতীয়টি হলো আল্লাহ এবং তার রাসুল্লাহ নিষেধ করেছেন তাকুয়া একটি উত্তম খাসলত যে খাসলতের মাধ্যমে মানুষ অন্যায় থেকে বেঁচে চলতে পারে এবং ন্যায় কাজ করা তার জন্য সহজ হয়ে যায় তাকোয়ার মাধ্যমেই সালাফে সালেহিনগণ নিজেদের জীবনকে ধন্য করেছিলেন তাকোয়ার কারণেই দেখা গেছিল সমাজ থেকে অনাচার দুরাচার বন্ধ হয়েছিল তাকোয়ার দ্বারা যেটা সম্ভব হয় সেটা অন্য কোন পাহারাদার দিয়ে সম্ভব হয় না তাকোয়া মানুষের ভিতরের একটি দাখিলি পাহারাদার ইন্টারনাল পাহারাদার যেই পাহারাদার তাকে অন্যায় থেকে সবসময় বিরত রাখে আমরা সেখানে তিনজন ব্যক্তির হাদিস দেখেছি তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল পাহাড়ের গর্তে গিয়ে তারা আশ্রয় নিলেন তারা ইসলাম দেখা গেল যে তারা ঝড় তুফানে গর্তে আশ্রয় নিল পাহাড়ের একটা বড় পাথর খসে এসে তাদের গর্তের মুখ বন্ধ করে ফেল তারা আল্লাহর কাছে আশ্রয় চাইলেন পানা চাইলেন এবং নাজাত চাইলেন প্রত্যেকেই নিজ নিজ নেক আমলের ওসিলা করে সেখানে পানা চাইলেন তিনটি ওসিলা হবে তো আমি আল্লাহকে ভয় করো খবরদার তুমি আমার সতীত্ব নষ্ট করো না তখন আমি সেটা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম আল্লাহ তুমি এই ওসিলা আমাকে আজকের এই বিপদ থেকে উদ্ধার করো আর একজন বলছিলেন যে আমি আমার পিতা আগে দুধ না পান করিয়ে সন্তানদেরকে পান করাই নেই সারা রাত ধরে বাচ্চারা কান্নাকাটি করেছিল তারপরেও আমি তাদেরকে দেই নেই পিতামাতাকে আগে না পান করি তৃতীয় আরেকজন বললেন যে আমার বাড়িতে একজন কাজ করেছিল কিছু মজুরি ছিল সেই মজুরিটা আমি বৃদ্ধি করেছিলাম আল্লাহ তোমার খাতিরেই এটা করেছিলাম তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকোয়ার কারণে অন্যায় কাছ থেকে সে যুবকটি ফিরে আসলেন এবং সেখানে হাতিছে এমনভাবে বলা আছে যে স্ত্রীর স্বামী যেভাবে ছিল না আমাদের সমাজ সাবলীল ভাবে চলতে পারবে এবং সুন্দর চলবে এবং তাকুয়ার মাধ্যমে দুনিয়াতেও মানুষের আরো উপকার করতে পারে যেরকম একটা আয়তনে করলে আমি চাকরি পাবো না আমার খাওয়া কমবে ইত্যাদি আল্লাহর আল্হিমে আপনি এটা কিভাবে আল্লাপের সন্তুষ্টির এত জায়গায় আল্লাহাহ নির্দেশ দিয়েছেন আপনি বলেছে যে দুইশো জায়গায় আল্লাহ তালা তাকোয়ার শব্দ থেকে ও কায়াতন শব্দ থেকে শব্দ কখন ঐত্ লার এই ধরনের অর্থ হমাইয় তাকিল্লাহ ব্যবহার করে আমাদেরকে তাকোয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য তাকোয়ার বৈশিষ্ট্য অর্জন করবার জন্য আমাদেরকে অনুপ্রাণিত উদ্বুদ্ধ করেছেন আমি তাকওয়ার নিজে একটা ব্যাখ্যা করে থাকি সেটা হচ্ছে যে তাকোয়াটা এটা মানুষের মধ্যে এমন একটা শক্তি এমন একটা শক্তি যে শক্তি যখন অন্তরের ভিতরে আসে শত স্ফূর্ত ভাবে আল্লাহ পাহাকে পালনে সে উদ্বুদ্ধ হয় তাকে তাকে বলতে হয় না যে আপনি এখন নামাজ পড়েন তাকে বলতে হয় না আপনি এখন রোজা রাখেন তাকে বলতে হয় না যে আপনি এখন থাকেন সেই শক্তি তাকে শত স্ফূর্ত ভাবে অনুপ্রাণিত করে উদ্বুদ্ধ করে এবং এটা একটা বিরাট শক্তি তাকে একটা বিরাট একটা পাওয়ার পাওয়ার তো এই শক্তিটা যদি কেউ অর্জন করে এবং নিঃসন্দেহে আল্লাহ পাহাকে একটা পছন্দনীয় একটা সিফাত একটা গুণাবলী অর্জন করে তখন আল্লাপাক অবশ্যই তার সাহায্য করবেন যেরকম আপনি যে আয়াত পড়েছেন সে আয়তে অল্প আল্লাহ করো আমাকাও ইমান আনার পর তাকোয়া ইমান আনার পরে দেখা যায় যে তাক অত্তাকাও এই শব্দটা অনেক জায়গায় আল্লাপাক উল্লেখ করে ইমানের পরে তাকোয়া বোঝা যাচ্ছে যে শুধু ইমান অনেক সময় তার ভিতরে সেই ইমানই শক্তি কাঙ্ক্ষিত শক্তি থাকে না যার কারণে আল্লাপাক ইমানের সঙ্গে তাকোওয়ার কথা উল্লেখ করেছেন ইমান এবং তাকুয়া গভীর ভাবে যখন শক্তিশালী হয়ে আল্লাহ করে আল্লাপ তারা যে আল্লাহর ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যিনি তাকুয়ার ভাবধারা উজ্জীবিত হয়ে জীবন যাপন করবেন মহান আল্লাহ তার সমস্ত সংকট দূর করে দিবেন এবং অভাবনীয় ভাবে যেমন আমরা ইনশাল এই আলোচনায় ফিরে আসবো ছোট একটি বিরতির পরে সে পর্যন্ত সময় সারা পৃথিবী দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথেই থাকুন students of Islamic International School, welcome all of you. As-salamu <laughs> wa rahmatullahi wa barakatuhu. Al-malik wa l-kudus, al maminu al-ma'minu I'm so blessed to be with them. m u s i m I'm so blessed.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 ওয়াটস লিটল ওয়ান্ডার বিস্ময় শিশুরা প্রতি সাল্লু আল্লু মনে মুক্তার আবু হুরায়রা রাজিয়ালু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ তোমাদের চেহারা এবং সম্পদের দিকে লক্ষ্য করেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে লক্ষ্য করেন সহি মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ ও শিষ্টাচার অধ্যায়ে অনুচ্ছেদ এক হাজার ষাট হাদিস নম্বর ছ হাজার দুশো একুশ Welcome O oh Ramadan Ramzan holo rohomer mash sehri iftar tarawih laylatul <laughs> qadar itekaf idul fitr erokom aro oneika aj je gulo nabi mohammed sallallahu alaihi wasallam korechen ei pobitro ramzan mashe ami thakbo apnader sathe ei ramzan mashe prottekta din ramzan holo aro pholproshu aro beshi puraskar moy amar sathe thakun ei pobitro দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান সম্মানিত পিস টিভির সারা বিশ্বের দর্শক শ্রোতা এরা মজানের সাথে সের সাথে তাকওয়ার সম্পর্ক এটা নিরূপণের জন্য যে আলোচনা করছি সেখানে শেখ আমার তার জি ধন্যবাদ তো ওখানে আসছে যে তিনজন ব্যক্তি বিপদে পড়ে তারা আল্লাহর কাছে আশ্রয় চাইলেন পানা চাইলেন এবং নাজাত চাইলেন নেক আমলের ওসিলা করে সেখানে পানা চাইলেন তিনটি ওসিলা হবে সরিয়ে তার ভিতরে একটা হবে নেক আমল তো নেক আমলের মধ্যে একজন বললেন যে আমার চাচা বোনের সাথে আমি অন্যায় কাজে লিপ্ত হয়েছিলাম সে যখন আমাকে বলছিল তুমি এত্তাক্লা তো আমি আল্লাহকে ভয় করো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 সেই মজুরিটা আমি বৃদ্ধি করেছিলাম আল্লাহ তোমার খাতিরেই এটা করেছিলাম তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকুয়ার কারণে অন্যায় কাজ থেকে সে যুবকটি ফিরে আসলেন এবং সেখানে বলা আছে যে স্ত্রীর স্বামী যেভাবে পতিত হয় সেই রকম পরিবেশ থেকে সেখানে ফিরে আসলেন সেখানে ছিল না কোনো পাহাড়দার সেখানে ছিল না কোনো আইনের বাধা সেখানে তাকোয়াই তাকে অন্যায় থেকে ফিরিয়ে এনেছিল তো কাজেই তাকোয়াশীল সমাজ যদি গড়তে পারি তাহলে আমাদের সমাজ সাবলীলভাবে চলতে পারবে আমি চাকরি পাবো না আমার খাওয়া কমবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহর কোরআন কিন্তু বলছে অন্য কথা আহ মানুহ আপনি এটা কিভাবে মূল্যায়ন করেন আল্লাপাক এর সন্তুষ্টির গুণাবলী এবং তাকওয়া এটা এত জায়গায় আল্লাপাক নির্দেশ দিয়েছেন ইত্তাকুল্লাহ যেরকম আপনি বলেছেন দুইশো আটান্ন জায়গায় আল্লাহ তালা তাকোয়ার শব্দ থেকে শব্দ থেকে শব্দ কখনো ইত্তাকুল্লাহ ইত্তাক এই ধরনের অর্থ হমাই তাক্লাহ ব্যবহার করে আমাদেরকে তাকোয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য তাকোয়ার বৈশিষ্ট্য অর্জন করবার জন্য আমাদেরকে অনুপ্রাণিত উদ্বুদ্ধ করেছেন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 এবং এটা একটা বিরাট শক্তি তাকুয়া একটা বিরাট যদি কেউ অর্জন করে এবং নিঃসন্দেহে আল্লাপাক এর একটা একটা সিফাত গুণাবলী অর্জন করে আল্লাপাক অবশ্যই তার সাহায্য করবেন যেরকম আপনি যে আয়াতছেন সে আয়তে অল্প আল করো আমাও ইমানার পর তাকওয়া ইমান আনার পরে দেখা যায় যে আত্মাকাও এই শব্দটা অনেক জায়গায় আল্লাপাক উল্লেখ করে ইমানের পরে তাকোয়া বোঝা যাচ্ছে যে শুধু ইমান অনেক সময় তার ভিতরে সেই কাছে আল্লাহ সন্তুষ্ট অর্জনে কোন ব্যক্তি পৃথিবীতে কাজ করে আল্লাপাক তার জন্য গাইবী খাজানার ভান্ডার আল্লাপাক অবাহিত করে দেন খুলে দেন ঠিক না শুধু এটাই নয় অমাই যে আল্লাহর ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যিনি তাকওয়ার ভাবধারা জীবিত হয়ে জীবন যাপন করবেন মহান আল্লাহ তার সমস্ত সংকট দূর করে দিবেন এবং অভাবনীয় ভাবে যে এমন এমন জায়গা থেকে বিয়ন ইজ এক্সপেক্টেশন যে এমন জায়গা থেকে যেখানে কখনো সে কল্পনা করেনি অকল্প ভাবে আল্লাহ রিজিকের রিজিকের করে যে আমরা অনেক পাকিগের অন্বেষণে ভাবধারাকে নষ্ট করে দিয়ে আমরা রিজিকের অন্বেষণ করি অথচ এটা রং ওয়ে এটা একটা ভুল পথ যে আল্লাহ রিজিক আল্লাহর যে আল্লাহ পাক রিজিক দান করেন সেই রিজিক যদি আমরা আল্লাহর কাছ থেকে পেতে চাই তার সহজ উপায় হচ্ছে দেখে যে সাহাবি ওকায় ফাহারে রান স্ত্রীর উপর ওকা হয়ে গেলেন তো উনি বাঁচার জন্য থেকে বাঁচার জন্য গেলেন তাকুয়ার কারণে অথচ দেখালে আল্লাহ তিনি বলছিলেন তার ভিতরে সে তাকুয়ার ভাবধারায় কাজ করেছিলাম স্মরণ করে আল্লাহ যখন তারা গর্ত পাহারে পাহাড়ি এলাকা ঔষর দুষর মুরুভূভি এবং পাহাড় সেখানে তো বর্তমান সমাজ একটা মোবাইল আছে মোবাইল দিয়ে বলা যায় পাথর গর্তের মুখ একবারে বন্ধ করে দিয়েছে আর গর্তটা এত পাথরটা এরকম বড় ছিল যে তারা তিনজনে কেন আরো দশ জনে মিলে ধাক্কা দিয়েও এটাকে সম্ভব নয় জীবনের আশা নিরাশা যখন পরিণত সেই সময় দেখা গেছে ঘুস খাই আমরা চুরি করি আমরা মারামারি করি আমরা শর্ত করে কত কিছু যে করি রেজেকের প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু আল্লাহনবী হাদিসে বলেছেন মানুষ যদি সত্যি আর বাক্যে ইমানো আল্লাহর তা অক্কল করতো তাহলে ওই পাখির ওই পশু পাখির মতো جرا طالدو خماصا وتروه بطانا خليبته بريجه لو لو, لو توكلتم على الله حق توكله حق لرزقكم كما يرزق الطير طيب تاخذوا خباسا وتروه بطانا ما قرصت توما دم দেখতে হবে توكل التوكل بعد اخذ الاسباب اسباب يا ولي توكل اعقل بعيره وتوكل على الله <تصفيق> কিছু কিছু লোক তাদের সাথে কিছু নিয়ে আসতেন না তাওকল করলাম আল্লাহাকে পছন্দ করেননি তাকুয়ার ফলাফল পৃথিবীতে অনেক রয়েছে তাকুয়া আমরা অবলম্বন করব। আমি ডাকাতি করবো না আমি কাজে ফাঁকিও দিব না তাকুয়া এমন একটা জিনিস তাহলে সেটার দুনিয়ায় তাকুয়া কি ফজিলতা আমরা দেখলাম এখন কি কি কাজ অবলম্বন করে একটা মহিলাকে কখন আমরা বলবো তাকুয়ার মধ্যে আছে একটা কার্যক্রমে কীভাবে বলবো আমরা তা কোয়ার মধ্যে আছে আখের হাতে আমাদের কী কী ফায়দা দেবে এগুলা নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী পর্বে আলোচনা করার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত شَادُونَ لَيَالِيَهُمْ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُ الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ আমি আমাদের এই ধর্মের অন্যদের ইসলামের বাণী ছড়ানোর তাই আমি বেছে নেছি পিস কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয়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 जकत दान अर्थ पलरण बैंक सच रोड वर्मिंग नंबर शून्य तीन शून्य जि चार नर ए वाय तीन शून्य शून्य शून्य आठ तीन शून्य शून्योड तीन शून्य शून्य शून्य कोड तीन शुदू आल्लाह उपासना सब बड़ नियमत आलिम लाभ कुरान आदेशर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 रविवार रत साढ़े दस टाय बांगलेश रसटाय भारत पीस टी बांगल्ए